एस छे खिलाफा जिगे उठो मुजाही छे खिलाफा जिगे उठो मुजहीन शाहदार पोथे सामने पा बड़ाओ शाहदार पोथे सामने पा बड़ाओ जेते हो बे जाओ भय पे सामने पा बाड़ाओ मुछे दाओ मुमिने कान्ना एखी से आज युद्धे सामने एगिए जाओ हए विजय नयदा অস্ত্র হাতে নাও না এসেছে খিলফা মুদ এসে খিলফা জেগে শাহদার পথে সামনে পাড় শাহদার পথে সামনে পাড়াও বিসমিল্লাহ রহমান রহিম র سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي ميديا بوريبشن قرشه أستاذ أبو سوفي حفظه الله প্রসঙ্গে আলোচনা করছিলাম আর এই আলোচনাটি আমাদের সিরিজ আকারে চলছে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম খলিফার হাত থেকে যদি আমরা বায়াহ কে ছিন্ন করি বায়াহ বায়াসবদ্ধ না হই आज के द्वित पर्व द्वित पर्व आलोचना मूलत प्रथम पर्व सरसृक्तुफान ানো নিত جہان نامی اور تھا একমাত্র এই একটি দলই জাহান নাম থেকে মুক্তি পাবে তাহলে আমরা দেখতে পেলাম আল্লাহর আর তারা হচ্ছে শুধুমাত্র যারা খলিফার হাতে ব্যাসবদ্ধ থাকবে এবং খেলাফার সাথে সম্পৃক্ত থাকবে তাহলে এই হাদিস প্রমাণ করে যে আলফের কত জিয়া যে একটি দল জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হবে তা হচ্ছে আল্লাহর সাল্লাই কর্তৃক বর্ণিত এছাড়া বিচ্ছিন্ন আল্লাহ কোন দলটি জাহান্নাম থেকে মুক্তি পাবে সেই খবরটি আল্লাহ রসুল সাল্লিস স্পষ্ট করে দিয়েছেন এত সূজিনে স্পষ্ট থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি পথভ্রষ্ট হয় তাহলে তার থেকে দুর্ভাগা মানুষ এই পৃথিবীতে আর নেই حدث جلو ايجه ابو داود الدارمي جامع الاحادث جامع الاصول ومسناد الصحابة من حدث جي صحي امر الله رسول صلى الله عليه وسلم على اكتر حدث ديك بو تاو تند قرد تقولو عن حذيفة ابن اليمان يقولو كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر إلى آخر الحديث حدث جو عنيك برو امي شدو ماتر حدث ترجمة আর আমি ক্ষতিকর বিষয় সম্পর্কে প্রশ্ন করতাম এই ভয়ে যে যাতে আমি সেই ক্ষতির মধ্যে পড়ে না যাই আমি জিজ্ঞাসা করলাম হে রসুল সাল্লি সাল্লাম আমরা সময় জাহেলিয়া কুফুরি সিড়িক মধ্যে ছিলাম অতপর আল্লাহ সুবাহ আমাদেরকে আপনার নবতের মাধ্যমে কল্যাণ দান করলেন অর্থাৎ ইসলাম দান করেছেন তবে কি এই কল্যাণের পর আবার অকল্লান আসবে আসবে আমি পুনরায় জিজ্ঞাসা করলাম সেই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে তিনি বললেন নাম হা আসবে তবে তা হবে ধোয়া যুক্ত আমি জিজ্ঞাসা করলাম সেই ধোঁয়া কি ধরনের তিনি বললেন লোকেরা আমার সন্ন্যাস বর্জন করে অন্য তরিকা পদ্ধতি গ্রহণ করবে এবং আমার পথ ছেড়ে লোকদেরকে অন্য পথে পরিচালিত করবে তখন তুমি তাদের মধ্যে ভালো কাজও দেখতে পাবে এবং মন্দ কাজও দেখতে পাবে আমি আবার জিজ্ঞাসা করলাম সেই কল্যানের পর কি আবার অকল্যাণ আসবে তিনি বললেন নাম অর্থাৎ হ্যাঁ জাহান নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আহ্বান করতে থাকবে যারা দিবে তারা লেবাস পোশাকে আমাদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবে এবং আমাদের ভাষাই কথা বলবে আমি বললাম যদি আমি সে অবস্থায় উপনীত হই তাহলে আপনি আমাকে কি নির্দেশ দেন তিনি বললেন আমি বললাম সেই সময় যদি কোন মুসলিম জামা ও তাদের ইমাম না থাকে তখন আমি কি করতে পারি তখন তিনি বললেন তুমি সেই সমস্ত বিচ্ছিন্ন দলের সবগুলোকেই পরিত্যাগ করবে যদিও তোমাকে গাছের শিকড় চিবিয়ে খেয়ে জীবন ধারণ করতে হয় এবং এই অবস্থায় থাকবে যতক্ষণ না তোমার মৃত্যু উপস্থিত হয় অর্থাৎ মৃত্যু পর্যন্ত বাতিল ফেরকাসমূহ অর্থাৎ ওই সমস্ত ফেরকা যে সমস্ত ফেরকাগুলো খলিফা থেকে বা খিলাফা থেকে বিচ্ছিন্ন হয়েছে বা খলিফাকে বা খিলাফাকে ব্যহ প্রদান করেনি এই সমস্ত দলসমূহ থেকে তোমাকে দূরে থাকতে হবে এবং তার হাদিসটি রয়েছে শহীদ বুহারি শহীদ মুসলিম বাইহাকি, হাকি আহমাদ ও সহি হুজাইমাহ ও সহি হেব্বানের মধ্যে আরেকটি হাদিস আমরা দেখতে পারি আর তা হচ্ছে মুসলিম শরীফে রয়েছে আবার তাদের মধ্যেও এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা গায়ে গঠন এবং চেহারা অবয় মানুষের মতোই হবে কিন্তু তাদের অন্তঃ হবে শয়তানের অন্তর যা মানব দেহ স্থাপন করা হয়েছে অর্থাৎ তারা মানবপ্রেপি বাস্তব শয়তান তার আনুগত্য করবে যদিও তোমার পিঠে আঘাত করা হয় এবং তোমার মাল সম্পদ বাজেয়াপ্ত করা হয় তবুও তার নির্দেশ মেনে চলবে এবং তার আনুগত্য অবশ্যই করতে থাকবে আমরা উপরে যে হাদিস আলোচনা করলাম लिप्त रहा ना कि अब इसलमत करीये दल रही এরকম শত শত দল রয়েছে যারা এই হাদিসগুলো এই হাদিসগুলো বর্তমান তাগুতি রাষ্ট্র এবং তাগুতি শাসকদের উপর প্রয়োগ করে এবং এই হাদিসগুলো নিয়ে তারা বর্ণনা করে যে রাষ্ট্রের আইন মানা ফরজ শাসকের আইন মানা ফরজ কোনোভাবে শাসকের আনুগত্য ত্যাগ করা যাবে না যখন কোন ব্যক্তি কোন তাগুতি রাষ্ট্র এবং কোন মূর্তাত শাসক বলে মেনে নিবে অর্থাৎ খলিফায়ের স্থানে বসাবে এবং সেই তাগুতি কুফুরি রাষ্ট্রের আইন মানাকে ফরজ বলবে সে ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাফের বলে গণ্য হবে ওই ব্যক্তির দাড়ি যত লম্বা থাকুক টুপি যত ওঠা থাকুক এগুলো কাজে সালাত পরতে পড়তে যদি কপালের মধ্যে তিনশো বিশটা দাগ ফালাই ফেলে তাও কোনো কাজে আসবে না সে ব্যক্তি নিকৃষ্ট কাফের মুরতাদ বলে গণ্য হবে আল্লাহ সব তারা এই সমস্ত নিকৃষ্ট কাফের থেকে আমাদের সমস্ত মুসলিমদেরকে হেফাজত এবং খলিফার অধীনে থাকতে হবে অর্থাৎ খলিফার থাকতে হবে দুই নাম্বার বিচ্ছিন্ন জীবন জীবনযাপন করার অধিকার আল্লাহ কোন বিচ্ছিন্ন ভাবে জীবন অর্থাৎ কুফুরের দিকে প্রত্যাবর্তনের সামিল পাঁচ নম্বর জামাহবদ্ধ ভাবে থাকা জান্নাত প্রাপ্তির অন্যতম শর্ত ছয় নম্বর আল জামা অর্থাৎ খলিফা বা খিলাফাহ যদি টিকে না থাকে তাহলে ইসলামের গৌরব টিকে থাকতে পারে নির্দেশের সৈস্পষ্ট লঙ্ঘন পক্ষান্তরে আল্লাহ সুবাহ সল্লাসের প্রতি ইমানের অনিবার্য দাবি হচ্ছে আল জামা ভাবে জীবন যাপন করা আমরা আল্লাহ সুবাহ করছি আল্লাহ সুবি হালা যেন আমাদেরকে খলিফার হাতে ব্য দিয়ে অটল থাকার তৌফিক দান করেন দিনের উপর এবং শয়তানের ওয়াসওয়াসা এবং মানব রূপী সমস্ত শয়তানের ওয়াসপাসা থেকে আমাদেরকে হেফাজত করেন ধারণ করে আমাদেরকে হলিফা থেকে বিচ্ছিন্ন করছে এবং তাদের থেকে বারহ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই দোয়া করে আজকে শেষ করছি রবিল্লা আলমিন ای درستی موبایل شیرنگینگ با انترنیت شیرنگ ار مده همه اپنا را صحابه رانشی در هون، جزا کم